আবুজুহেম ওরাদ আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাই মদিনার কাছে অবস্থিত বীরে জামাল হতে আসছিলেন পথিমধ্যে তার সাথে এক ব্যক্তির সাক্ষাৎ লোকটি তাকে সালাম করল নবী সাল্লু আলা সাল্লাম না দিয়ে দেয়ালের নিকট অগ্রসর হইতাতে হাত মেরে নিজের চেহারা ও হস্ততায় মাসেক করে নিলেন তারপর সালামের জবাব দিলেন